দুজন বা চারজন নয় মাত্র একদিনে সত্তর জন মুসলিম শাহাদ লাভ করেন মোদিনা ছিল খুব ছোট একটা শহর এখনকার সময় মসজিদ নববীর যে মসজিদ কমপ্লেক্স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 মানবীয় দুর্বলতার কারণে একজন মানুষ মৃত্যুকে ভয় করবে এটা স্বাভাবিক কিন্তু একই সাথে একজন মুসলিম হবার কারণে সে চাইবে তার মৃত্যু যেন আল্লাহকে খুশি করে হয় একটি আদর্শ মুসলিম সমাজে জিহাদ শাহাদ এগুলো স্বাভাবিক ঘটনা এগুলো হচ্ছে মুসলিমদের সংস্কৃতি শাহাদ এই সংস্কৃতি সূচনা হয়েছিল বহুদের যুদ্ধে মধ্য দিয়ে আর যিনি এই সংস্কৃতির বীজ রোপণ করেন তিনি হলেন শহীদদের সর্তার রসুলুল্লা সাল আলহি ওসলামের চাচা হামজা বিন আব্দুল মোতালিব রদুল্লা আনহু কাজেই আমরা তাকে দিয়ে আজকের আলোচনা শুরু করব আলামের ছিলেন চারজন চাচা আবুল আহাব আবু তালিব হামজা এবং আব্বাস এই চারজনের প্রথমজন ছিল আবুল আহাব এবং চূড়ান্ত মাত্রার ইসলাম বিদ্বেষী বদরযুদ্ধের পর লাশির আঘাতে মাথায় ঘা হয়ে অপমান আর লাঞ্চনার সাথে সে মারা যায় সে যতদিন ছিল ততদিন ইসলামের শত্রু হয়েই বেঁচে ছিল অন্যদিকে আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করেননি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 কোরাইশদের অহু প্রস্তুতিকাল চলার সময় তো আইমার ভাতিজা জুবাইর আমাকে এসে বলল সোনোবাহী তুমি যদি আমার চাচার হত্যার প্রতিশোধ হিসেবে হামজাকে হত্যা করো তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব আমি রাজি হলাম বেরিয়ে পড়লাম যুদ্ধ বাহিনীর সাথে আমি আবিসিনিয়ান তাই খুব ভালো বর্ষা ছুটতে পারতাম বর্ষা ছুঁড়েছি অথচ লক্ষ্যভেদ হয়নি এমন ঘটনা আমার সাথে কমই ঘটেছে ময়দানে দল লড়ছে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 বসাটা ছাড়িয়ে তাবুতে ফিরে এলাম। হামজাকে যাওয়া ছাড়া আমার কোনো কাজ ছিল না মুক্তির আশাতে আমি ওনাকে হত্যা করি আমি ফিরে এলাম। আলিয়াস্লামের মক্কার বিজয়ের পর আমি তাইফে পালিয়ে গেলাম যখন তায়েফ থেকে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে দুধ প্রেরিত হলো আমি বুঝতে পারছিলাম না কি করব কই যাব একবার ভাবলাম সিরিয়া চলে যাই আবার ভাবলাম ইয়েমেন বা অন্য কোন দেশ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 কিভাবে হামসাকে হত্যা করেছ সেই কাহিনী আমাকে বল আমি ঠিক সেভাবে পুরো কাহিনী ওনার কাছে বর্ণনা করলাম যেভাবে আজ তোমাদের বলছি আমি কাহিনী বলা থামতে উনি বলে উঠলেন ওয়াসি তুমি কি তোমার চেহারা আমার সামনে থেকে সরিয়ে নিতে পারো এরপর থেকে আমি যতটা সম্ভব রাসুল্ল সাল্লি আসলামকে এড়িয়ে চলতাম উনি যেখানে যেতেন আমি সেখানে যেতাম না পাঁচে ওনা চোখে পড়ে যায় আর এরপর আল্লা সুবাহা ওনাকে নিজেই নিজের কাছে তুলে নিলেন এটা ছিল হামজাকে হত্যা করা ঘটনা চাচা হামজা ছিলেন রসল অত্যন্ত প্রিয় মানুষ এই মৃত্যুর খবর শুনে রসল সাল্লি হাসলাম প্রচন্ড কষ্ট পান তিনি বললেন কেউ কি আমার চাচার মৃতদেহ দেখেছে তিনি এখন কোথায় একজন সাহাবি বললেন তিনি দেখেছেন সেই সাহাবিকে নিয়ে রসুল্লাহ সাল্লু আলহি আসলাম হামজার উদ্দেশ্যে রওনা হলেন রসলুল্লাহ তার চাচার মৃতদেহ দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে তার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দবিন্দু উৎপার নির্দেশে হামজার দিল্লোর শরীর বিকৃত করা হয়েছিল তার পেট কেটে কলিজা বের করে আনা হয় আলহামের তার চাচা হামজাকে সেরকম বিকৃত অবস্থাতে দেখেন আল্লাহ রসুল্লাহু আলহাম হামজার এই অবস্থা থেকে বলেন যদি আল্লাহ আমাকে কোরাইশের উপর বিজয় দান করেন তবে আমি তাদের ত্রিশ জনের মোসলাহ করব মুসলাম মানে মৃত্যুর পর লাশ বিকৃতি করা এই ব্যাপারে আল্লাহ তালা আয়াত করেন ও কি সব রুখ আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যেই পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয় যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম আপনি সবর করবেন আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয় তাদের জন্য দুঃখ করবেন না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 তারপর তিনি তার জানাজার সালাদ আদায় করলেন এতে তিনি সাতটি তাকবীর বললেন তারপর অন্যান্য শহীদদের এনে একের পর এক হামজার পাশে রাখা হল আর রসুল আলী হাসলাম তাঁদের জানাজার সালাদ আদায় করতে থাকলেন সাথে হামজার আনহর জানাজাও সালাত আদায় হতে থাকল এভাবে রসুল্ল সাল আলী হাসলাম হামজার আনহুর উপর বাহাত্তর বার জানাজার সালাদ আদায় করলেন যখন ফিরলেন তখন দেখলেন আনসারী মহিলারা সমানে কাঁদছে বিলাপ করছে তিনি শুনে বললেন প্রত্যেকের জন্য কেউ কিন্তু হামজা হামজার জন্য কেউ কাদার নেই আনসারী মহিলারা এই কথা শুনে তখন হামজার জন্য কাদা শুরু করলেন রসুল্লাহ সাল্ল আলহাম ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে দেখলেন তখনও সেই মহিলারা হামজার জন্য কাঁদছে সাহাবিরা আল্লাহ রসুল সাল্ল আলী আসালামের যে কোনো কথা পালন করার জন্য তার ইচ্ছা পূরণ করার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকতেন যখন তারা শুনলেন আল্লাহ রসুল বলছেন হামজার জন্য কেউ কাদার নেই তখন তারা সাথে হামজার জন্য কাঁদতে থাকলেন্লাহ আলী আসসালাম ঘুম থেকে উঠে এই কান্না শুনে বললেন তারা এখনও কাঁদছে ঠিক আছে কাঁদুক তবে আজকের পর তারা যেন আর না কাঁদে এই কান্না ছিল একটি বিশেষ ধরনের কান্না যেটাকে আমরা বাংলায় বিলাপ বলে থাকি কেউ মারা গেলে তার জন্য সুর করে বিভিন্ন কথা বলে যে কান্নার একটি ধরন প্রচলিত আছে সেটাকে আরবিতে বলা হয় নিয়াহা যেটা উহযুদ্ধের পর নিষিদ্ধ করা হয় কেউ মারা গেলে তার জন্য কাদা যাবে তবে সেটা সুর করে বা বিলাপ করে নয় হামজার মৃত্যু ছিল নবীজ সাল্ল আলিহাস্লামের জন্য খুবই হৃদয় বিদারক ঘটনা এতটাই হৃদয় বিদারক যে সাত বছর পর যখন হামজার হত্যাকারী তার সামনে উপস্থিত হল তিনি তার চেহারা দেখতে চাচ্ছিলেন না বিষয়টা এমন না যে তিনি ওয়াসিকে ক্ষমা করেননি কারণ ওয়াশি মুসলিম হিসেবে এসেছে এবং ইসলাম পূর্বে সমস্ত গুণা মাফ করে দেয় কিন্তু তিনি ওয়াসী থেকে এই কারণে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছিলেন কারণ যতবার তিনি ওয়াহির দিকে তাকাচ্ছিলেন প্রতিবারই তার মনে পড়ে যাচ্ছিল প্রিয় চাচা হামজার মৃত্যুর করুণ চিত্র কোরাইশা নবীজিকে জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ এই লোকটা হামজাকে হত্যা করেছে আপনি কি তাকে ভালোবাসেন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 হামজাকে হত্যা করে যে গুনাহ তিনি করেছেন তা একটা ভালো কাজের মাধ্যমে যেন পুষিয়ে নিতে পারেন আর তেমন একটা সুযোগ পেয়েছিলেন বেশ অনেক বছর পর ইয়ামার যুদ্ধে সে যুদ্ধ ছিল একটি রক্তক্ষয় যুদ্ধ ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ যুদ্ধটি সংঘটিত হয়েছিল ভণ্ডনবি মুসাইলামা আল কাজজাবের বিরুদ্ধে সে যুদ্ধে ওয়াহি অংশ নেন সে যুদ্ধের পরায় ওয়াহি বলেন যে বর্ষা দিয়ে আমি হামজাকে হত্যা করেছিলাম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 তরবাড়ি দিয়ে আক্রমণ করা লোকটি হলেন উহুযুদ্ধের বীর আবুদু জানা ওয়াশি বলতেন যদি আমার আঘাতে সে মারা যায় থাকে তাহলে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটিকে মেরেছি আর সবচেয়ে নিকৃষ্ট মানুষকেও আমি মেরেছি শ্রেষ্ঠ বলতে তিনি বুঝিয়েছেন হামজাকে আর নিকৃষ্ট বলে বুঝিয়েছেন মুসাইলামাকে ওয়াসীকে রসুল্ল সাল আলী আসালাম যে অনুপ্রেরণা দিয়েছিলেন তা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন আজ থেকে তুমি আল্লাহর পথে সেভাবে যুদ্ধ করো যেভাবে তুমি আল্লাহ দিনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ইসলামের বিষয়টি আসলে এমনই কেউ যদি একটি গুনহ করে থাকে তাহলে একটি ভালো কাজের মাধ্যমে সেই গুনটি মোছার সুযোগ থাকে ভালো কাজ খারাপ কাজগুলোকে মুছে ফেলে আমরা প্রচুর গুন করি অগণিত গুন করি কিন্তু আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে এই গুনগুলো মুছে যাবে কোন গুণাহ করলে প্রথমে তবা করা উচিত এবং ভালো কাজের মাধ্যমে সেটা পুষিয়ে নেয়া উচিত অমর ইবনুল হাতা রদানহ একবার রসুল্লাহ আলী আসলামের সাথে পরে তিনি বুঝতে পারলেন কাজটি ঠিক হয়নি তিনি বলেন এরপর থেকে আমি রোজা রাখা সাদাকা দেওয়া এবং রাতে সারাদ আদায় করতেই থাকলাম সাহাবিরা তাদের গুণাহের জন্য কামল করতেন খারাপ কাজ করা হয়ে গেলে তার পরিবর্তে ভালো কাজ করা পাপ পাপমোচন বা অনুশোচনার একটি অংশ আর গুনাহের পর ভালো কাজ করে সেটাকে পুষিয়ে নেয়ার চেষ্টা করা এটা আন্তরিকতার পরিচয় বহন করে কারণ গুনহের পর আল্লার কাছে মুখে বলা আমি দবা করেছি এটা বলা সহজ কিন্তু কেউ যখন কাজের মাধ্যমে নিজের গুণাহাকে মুছে ফেলার চেষ্টা করে এটা নিঃসন্দেহে কঠিন এবং সত্যিকারের আন্তরিকতা থাকলে সেটা সম্ভব আমাদের দ্বিতীয় মুস্তাহিবিন কেমন ছিলেন সে বিষয়ে সবচাইতে চমৎকার মন্তব্যটি করেছেন খাব রহু তিনি বলেন আমরা হিজরত করেছিলাম আল্লাহ সন্তুষ্টির আশায় আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আশায় আমাদের মধ্যে কিছু লোক ছিল যারা এই পুরস্কারের কোন অংশই দুনিয়ার বকে লাভ করেনি তারা সমস্ত পুরস্কার জমা করে রেখেছে আখিরাতের জন্য আর মুসা আবেবেন অমায়ের তেমনই একজন দুনিয়াতে সে রেখে গিয়েছিল শুধু গায়ে জড়ানোর এক টুকরা চাদর সে চাদর দিয়ে যখন আমরা তার মাথা ঢাকতে যাই তার পা বের হয়ে আসে আর পা যখন ঢাকতে যাই মাথা বের হয়ে আসে রসল্ল সাল আলহাম বললেন তার মাথাকে চাদর দিয়ে ঢেকে পা দুটো যেন ইস্কির ঘাস দিয়ে ঢেকে দেয় এই মুসাব এবং অমায়ের দাফনের সময় যখন সম্বল ছিল কেবলই এক টুকরো কাপড় সেই মুসাহের কি ছিল না তার বাবা মায়ের চোখের মনে ছিলেন মুসাহ দামি পোশাক আর সিরিয়ার সুগন্ধে ছাড়া তার চলতই না অথচ ইসলাম এই মানুষটাকে আমলে বদলে দিল চাকজমক ছেড়ে মুসাব একেবারে সাদাশিদে জীবন বেছে নিলেন এতটা সাদাশিদে যে মৃত্যুর সময় তার পুরো দেহ ঢাকার মতো এক টুকরো কাপড়ও তার পরন ছিল না অন্যদিকে আব্দুর রহমান এবার আউফরাদ্লা আনু ছিলেন ধনী সাহিদের একজন একদিন ইফতারের কথা তার সামনে কিছু খাবার আনা হল তার মনে পড়ে গেল মুস আবের কথা তিনি বললেন মুস আব মারা গেছে অথচ সে ছিল আমার চাইতে উত্তম এক টুকরো কাপড় ছাড়া তার আর কিছুই ছিল না হামসা মারা গেছে অথচ সেও ছিল আমার চাই উত্তম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 রসুল্লা সাল্লু আলী আসসালাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি কেয়ামতের দিন এরাই হবে শহীদ তোমরা যাও তাদের কবর দেখে আস সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ কেয়ামতের আগ পর্যন্ত যারাই তাদেরকে সালাম দেবে তাদেরকে তার সালামের উত্তর প্রদান করবে আমাদের সাহিবিন সেই আনসারী সাহাবি যার সাথে রসুল্লাহ সাল্লু আলহিসালাম যুদ্ধের আগে পরামর্শ করছিলেন যে কাহিনী আমরা আগে উল্লেখ করেছি সাহাদেবের আর রাবিকে রসুল্লা আলহাম খুব ভালোবাসতেন যুদ্ধের পর আল্লাহ রসুল তার অবস্থা জানতে চাই বললেন কে আমাকে রাবির খবর দিতে পারবে, বেঁচে আছে না মারা গেছে যদি তাকে জীবিত দেখতে পাও তাহলে আমার সালাম পৌঁছে দিও একজন আনসারি সাহাবি ওবাইবেন কাব সাদের খোঁজে পেরিয়ে গেলেন জীবনের অন্তিম মুহূর্তে সাদকে ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পেলেন তাকে পেয়ে তোমাকেও রসুল্লাহকে আমার পক্ষ থেকে বলে দিও আমি জান্নাতে সুবাস পাচ্ছি আল্লাহ তাকে সকল নবীর চাইতে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করুক আর আনসারদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলে দিও সেন রাবি বলেছে তোমরা বেঁচে থাকতে যদি তোমাদের নবীর উপর একটা আচরও আসে তবে আল্লাহর সামনে দাঁড়াবার মতো কোনো অজুহাত তোমাদের থাকবে না যতদিন তোমাদের চোখে পাতা নড়বে ততদিন পর্যন্ত তোমরা নবীকে রক্ষা করে যাবে এই কথাগুলোর পরেই সাদ আল্লাহর কাছে চলে যান মৃত্যু ঠিক আগ মুহূর্তেও সাদ রসুল্লাহর জন্য শ্রেষ্ঠ বিনিময় কামনা করছেন অথচ এই রসল্লাকে বাঁচাতে গিয়ে তার জন্য যুদ্ধ করতে গিয়ে আজ সাদ নিজের জীবনের শেষ প্রান্তে আজকের মুসলিমরা তো এতই স্বার্থপর এতই কৃপন মনের অধিকারী হয়ে গেছে যে দিন ইসলামের জন্য যান ও মাল বিলিয়ে দেবার কথা পারে বিপদ আসে উল্টো ভাবতে থাকে যে ইসলামের জন্যই তাদের এই প্রয়োজনে তারা তাদের দুনিয়ার নিরাপত্তা সুখ শান্তি বজায় রাখার জন্য দিনের ব্যাপারে ছাড় দিয়ে দেয় আনসারদের সাথে আমাদের নিজেদের অবস্থা একটু মিলিয়ে দেখি শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লু আলিমকে আশ্রয় দেবার কারণে আনসারীদের জীবনে কি পরিমাণ বিপর্যয় নেমে আসে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় তাদের পরিবার পরজনকে কষ্ট কষ্টসহ্য করতে হয় হয়। পুরো আরব তাদের শত্রু হয়ে যায় কিন্তু এর পরও সাদ বেনার রবি এতটুকু বিরক্ত নন বরং তিনি নবীজ্লা আলী হুসলামের জন্য পুরস্কার দোয়া করেছেন শুধু তাই নয় সাদ তার আনসারি ভাইবনের উদ্দেশ্যে সতর্ক বাণী পাঠিয়েছেন এই বলে যে তাদের মাঝে যতক্ষণ এক বিন্দু প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তারা যেন নবীজিকে রক্ষা করে যায় আর তাদের জিবদশায় যদি নবীজির গায়ে একটা কাটাও লাগে তাহলেও তারা এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে তাদের কোনো কৈফিয়ত শ্রেষ্ঠ প্রজন্মের তিন ইসলামের বুঝ আমাদের আবদুল্লাহবেন হলেন একজন মুহাজিজ সাহাবি আমরা সারিয়া নাহলা নামের একটি অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যেখানে কজন সাহাবি নিষিদ্ধ মাসে ক্রয়েশের একটি কাফেলা আক্রমণ করায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় আবদুল্লাবেন জাহাজ ছিলেন সেই অভিযানের নেতা যুদ্ধের আগের কথা আব্দুল্লাবেন জাহাজ আর সাহাদ আবদুল্লাবেন জাহাজ বললেন আসো আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করি তারা ঠিক করলেন প্রথমে তাদের একজন দোয়া করবেন অপরজন বলবেন আমিন এরপর আরেকজন দোয়া করবেন তখন প্রথমজন বলবেন আমিন প্রথমে সা আদিন আবি করলেন হে আল্লাহ আমি যদি শত্রু দেখা পাই তাহলে আমার সাথে এমন শত্রু সাক্ষাৎ করে দাও যে হবে প্রচণ্ড শক্তিশালী সে আমার সাথে এবং আমি তার সাথে এরপর তুমি আমাকে তার উপর বিজয় করে দিও আমি যেন তাকে হত্যা করে তার দেহ থেকে বর্ম ছিনিয়ে আনতে পারি আবদুল্লাহবেন জাহাজ বললেন সাদ বললেন এবার তোমার পালা আবদুল্লাহবেন জাহাজ দোয়া করলেন হে আল্লাহ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 আবি এই দোয়া শুনে বললেন ছেলের কাছে যখন এই কাহিনী বলছিলেন তিনি বলেন শোনোবাবা সেই দিন আমাদের দুজনের মধ্যে আব্দুল্লা দোয়াটাই বেশি ভালো ছিল দিন শেষে দেখতে পেলাম তার নাক আর কান একটা দরিতে বাধা আল্লাহ আব্দুল্লাহিনহাসের দোয়াটি সত্যি কবুল করে নিয়েছিলেন ঠিক সেভাবে কবুল করেছেন যেভাবে তিনি চেয়েছেন এই দোয়া থেকে এটাও জানা যায় যে নিজের মৃত্যু কামনা করা যায় মাত্র তখনই যখন আল্লাহর পথে মৃত্যু দোয়া হয় আমাদের এরপরে শহীদ খাইসামা আবু সাদিল বদরযুদ্ধে একজন শহীদ ছিলেন সেন খাইসামা। তিনি আর তার বাবা খাইসামার মধ্যে কে বদরে অংশ নেবেন এটা নির্ধারণ করার জন্য বাপ ছেলে লটারি করেছিলেন সে লটারিতে সাম এসেছিল আর সাদ সদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবার উহুদে এল তার বাবা খাইসামার পালা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 আমাদের এর পরের শহীদ ওয়াহাব আল মুজানি রদে আনহো এবং তার ভাতিজা আল হারিস বিন ওখবা রহো ওয়াহাব আল মুী ছিলেন একজন রাখাল। তিনি তিনি কেউ ছিলেন না। এসেছিলেন মদিনার বাইরে মুজাইনা নামের এক গোত্র থেকে তার আত্মীয়স্বজন ছিল রাখাল রসল সাল আলহাসামের সাথে দেখা করার জন্য একদিন তার সবাই মদিনা এল তাদের ভেড়াগুলিও সাথে ছিল কিন্তু মদিনা এসে দেখল সেখানে কেউ নেই সবাই যুদ্ধ করার জন্য বহুদের ময়দানে গেছে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 এই বলে তিনি এগিয়ে যান তাদের উপর ক্রমাগত তীর ছুঁড়ে তাদের পিছু হটিয়ে দেন শত্রুপক্ষের আরও একটি দল এগিয়ে আসে রসুল জিজ্ঞেস করলেন কে আছে এদের থামাবে আমি এই বলে থামাবসুল্লাহ নিয়ে এবারও শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন আর পিছু হঠতে বাধ্য করেন এরপর শত্রুদের একটি বেশ বড়সড় একটা দল এগোতে থাকে রসুল্লাহ সাল্লাসাল্লাম বুঝতে পারলেন ওয়াহাবের জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে তাকে উদ্বুদ্ধ করে বললেন এগিয়ে যাও জান্নাতে সুসংবাদ গ্রহণ করেন ওয়াহাব আল মোজানি এই বিশাল দলটির সাথে যুদ্ধ করতে এগিয়ে যান তাকে এগিয়ে যেতে দেখে বললেন হে আল্লাহ তার উপর রহম করো। ওয়াহাব আল মোজানির দেহ তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাবার আগ পর্যন্ত তিনি লড়াই করতেই থাকেন তার ভাতিজাও একইভাবে শহীদ হন যখন তার মৃতদেহ পাওয়া গেল তার শরীরে বিশটি মারাত্মক জখমের চিহ্ন ওয়াহাব আল মুজানির এই ক্ষতবিক্ষত শরীর দেখে অমারা দেহ বলেছিলেন এর থেকে চমৎকার ওয়াহাব আল এই মৃত্যু ছিল ওমার কাছে স্বপ্নের মৃত্যু। কথা। যুদ্ধের পর সাহাযিনের সাথে মোজাইনা গোচের এক লোকের সাথে দেখা হলো। লোকটার নাম বিলাল তার আত্মীয়রা গণিমতের মালের অংশ পায়নি মোজাইনার নামটি শুনেই সাহাঁদের মনে পড়ে গেল ওয়াহাবের কথা সেই লোকটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি ওয়াহাব আল মুজানির আত্মীয় সে বলল জি আমি তার তাকে বললেন। তাই তোমার চাচার কাহিনী জানো তো উহুদের যুদ্ধে যখনই রসল্লাহ আলহাম কোন স্বেচ্ছাসেবকের জন্য ডাক দিচ্ছিলেন প্রতিবারই তোমার চাচা এগিয়ে গিয়ে শত্রুদের উপর হামলা করেন তৃতীয়বারে আমিও তার সাথে যোগ দিলাম আশা ছিল যে তার সমান পুরস্কার যদি পেয়ে যাই কারণ রসল সাল্লু আলহিউসলাম তখন বলছিলেন জান্নাতে সুসংবাদ গ্রহণ কর তোমার চাচা শহীদ হয়ে গেলেন আমি ক্ষুব করে চাচ্ছিলাম তার সাথে শহীদ হই কিন্তু আমার সময় তখনও আসেনি আমি ভাবি ইস আমি যদি মোজানির মতো শহীদ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতাম ওয়াহবাল মোজানির দাফনের সময় নবী সাল্লু আলহিাসম আহত ক্রান্ত বিদ্ধস্ত তবু তিন দাফনের পুরোটা সময় জুড়ে দাঁড়িয়েছিলেন দোয়া করলেন হে আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হও কারণ আমি তার উপর সন্তুষ্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওয়াহাব আল মোজানি অসীম বীরত্ব আর সাহসিকতার সাথে লড়াই করে গেছেন ওয়াহাব কিন্তু খুব নাম করা সাহাবি ছিলেন না কিন্তু তা বীরত্ব গাথা সাহাবিরা বহুদিন পর্যন্ত স্মরণ করেছেন এর পরে শহীদ আমর জামহরাহ আমর ইবেন জামহ ছিলেন খোড়া তা ছিল চার ছেলে প্রত্যেকেই সাহসী যোদ্ধা ওহুদের যুদ্ধে সময় এলে আমর জিহাদে যোগ দিতে চান কিন্তু বাদশা দেয় তার ছেলেরা তাদের যুক্তি আমার এর জন্য জিহাদে যাওয়া ফরজ নয় আমার তখন রসল্লাহ আলী অনুরোধ জানান আমার ছেলেরা চায় না আমি আপনার সাথে জিহাদে যাই কিন্তু আল্লাহ শপথ আমি খোড়া পা আমি জান্নাতে খেলতে চাই রসুল্লাহ সাল্লু আলিউসালাম তাদের ছেলেদের দেখে বললেন তোমাদের বাবা যদি জিহাদে যেতে চায় যেতে দাও তাকে বাধা দেওয়া তোমাদের দায়িত্ব নয় হয়তোবা আল্লাহাল্লাহ তাকে সাহাদা দান করবেন আমার যুদ্ধে যাওয়ার অনুমতি পেলেন শাহদাদের স্বপ্নে বিভোর আমর রসুল্লাহ সাল্ল আলহামের কাছে একফাকে এসে জানতে চাইলেন আচ্ছা রসুল্লাহ আমি যদি আল্লাহ রাস্তায় মারা যাই তাহলে কি আমি জান্নতে সুস্থ সফল পানি হাঁটতে পারব তো রসুল বললেন অবশ্যই পারবে আমর বেন জামোহ শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন একজন অসুস্থ বা অক্ষম ব্যক্তির জন্য কিতালে যাওয়া আবশ্যক না হলেও অনুমোদিত তবে একটা বিষয় নিও। এই প্রত্যেকটি ঘটনার একটা অসাধারণ দিক হলো। সাহাবিদের মাঝে শহীদ হিসেবে মারা যাবার প্রবল ইচ্ছা অধীর আগ্রহ আর অদম্য স্পৃহা আগের রাতেই তার বিয়ে হয় যুদ্ধের সময়টাতে সাধারণত মুজাহিদরা ক্যাম্পে অবস্থান করেন কিন্তু হানজাল্লা রহু রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের কাছ থেকে বিশেষভাবে অনুমতি চাইলেন তার স্ত্রীর সাথে রাত কাটাবার হানজালা রাতে স্ত্রীর সাথে থাকলেন ভোরে ফিরে এসে সাহাবিদের সাথে ফজরের সালাহ আদায় করলেন এরপর স্ত্রীর জামিলা রাদেল্লাহ আহার কাছে ফিরে এলেন বিদায় নিতে কিন্তু জামিলা তাকে আখড়ে ধরলেন তার মিলিত হলেন এদিকে বেশ দেরি হয়ে যাচ্ছিল তাই ফরজ গোসল না করেই হানজালা ময়দানের উদ্দেশ্যে রওনা হলেন হানজালা আদেল্লাহ ছিলেন খুবই দুঃসাহসী একজন মুজাহিদ তিনি নিজে ছিলেন পদাতিক সৈনিক কিন্তু টার্গেট করলেন ঘোরার পিঠে বসে থাকা শত্রুপক্ষের নেতা আবু সুফিয়ানকে পতাকিক সৈনিকদের জন্য ঘোড়ার পিঠে উচ্চতে বসে থাকা কারোর সাথে যুদ্ধ করা সহজ নয় কিন্তু হানজালা এগিয়ে গেলেন আবু সুফিয়ানের ঘোড়াকে তর বাড়ি দিয়ে আঘাত করলেন আবু সুফিয়ান ঘোড়া থেকে পড়ে চিৎকার করে উঠল হানজালা আবু সুফিয়ানকে শেষ করে দিতে চাইলেন কিন্তু তার আগেই এক মস্রিক এসে পড়ল সে হানজালাকে বর্ষা দিয়ে আঘাত করল তার বুক ভেদ করে বর্ষা পিঠ দিয়ে বেরিয়ে এলো। কিন্তু হানজালা রেদিল আনহ থামবার পাত্র নন তিনি আবুস্তুফানকে আবার আঘাত করতে উত্তত হলেন সেই মুশ্রিক দ্বিতীয়বার আবার আঘাত করলিদ হয়ে গেলেন হানদালাকে নিয়ে রসুল্লাহ আলী আসলাম এক অদ্ভুত দৃশ্য দেখেন তিনি বলেন আমি হানজালাকে দেখেছি ঠিক আসমান আর জমিনের মাঝে ফেরস্তারে তাকে জান্নাতি রূপার পাত্রে রাখা আল মোসনের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছে রসুল্লাহ সাল্লু আলহিউসালাম হানজালার খবর নিতে তার স্ত্রী জামিলার কাছে লোক পাঠালেন জামিলা ছিলেন মুনাফিক নেতা আবদুল্লাবেন ওবায়ের মেয়ে কিন্তু তিনি তার বাবার মতো ছিলেন না তিনি ছিলেন মোত্তাকি মুসলিমা। লোকেরা জামিলার কাছে গেল জামিলাকে তার হাঁসদালা ব্যাপারে জিজ্ঞেস করলেনা বললেন জিহাতে যাবার আগে তিনি গোসল করার সময় পাননি তাই জুনুব অর্থাৎ অপভিত্র অবস্থাতেই তিনি চলে যান রসুল্লা সাল আলিহাসম শুনে বললেন জন্যই তাকে ফেরেস্তারা গোসল করিয়ে দিচ্ছিল আরও একটি আশ্চর্যজনক ব্যাপার ঘটে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 কিন্তু শহীদের স্ত্রী হবার যে মর্যাদা সেই মর্যাদা লাভের সুযোগ জামিলা হাতছাড়া করতে চাননি তিনি যাই করেছেন আল্লাহর জন্য করেছেন আর আল্লাহ তালাই তার বান্দাদের সাহায্য করেন জামিলার সাথে এরপর সাবিত ক্রাইস রাজ আনহুর বিয়ে হয় জামিলার গর্ভে জন্ম নেয়া হানসাল রাজ আনহুর সন্তানের নাম রাখা হয় আব্দুল্লা আবদুল্লাহ বড় হয়ে গর্ব করে বলতেন আমি হচ্ছে সেই সাহাবের ছেলে যাকে ফেরেশ তারা গোসল দিয়েছে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 আমার ছিলেন বিখ্যাত সাহাবি এবং হাদিস বর্ণনাকারী বাবা উহুদের আগে আব্দুল্লা বলেন বাবা শুনুন রসুল্লাহ আলি ওয়াসালামের পর এই দুনিয়ায় তুমি আমার সবচেয়ে প্রিয় যদি তোমার বন্দের দেখাশোনা করতে না হতো আমার ঋণ পরিশোধের বিষয়টি না থাকত তাহলে আমি চাইতাম তুমিও যুদ্ধে শহীদ হয়ে যাও নিজের ব্যাপারে আমি আশা করি আমি প্রথম সারি শহীদ সাহাবিদের একজন হব তোমার কাছে ওয়াসিয়ত এই যে তুমি আমার ঋণ পরিশোধ করে দিও আর তোমার বোনদের দেখে রেখো আবদুল্লা স্বপ্ন হয়েছিল তিনি হয়ে যান। উহুযুদ্ধে তোমরা তার জন্য কাঁদো বা না কাঁদো জেনে রেখো তোমার বাবাকে ফেরেস্তারা ঠিকই ছায়া দিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা তাকে দাফনের জন্য উঠাচ্ছ জাবির তার বাবা লাশ দেখে খুব কাঁদছিলেন জাবির কেটে গে নবী সাল আলী আসালাম বললেন তুমি ভেঙে পড়ছ কেন যাবির যাবে জানালেন তার বোনদের দেখাশোনা আর তার বাবার রেখে যাওয়া ঋণের কথা বললেন আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব আল্লাহ শোন্লাতালা পর্দা ছাড়া কারোর সাথে কথা বলেন না কিন্তু তিনি তোমার বাবা আবদুল্লা সাথে সরাসরি কথা বলেছেন জানতে চেয়েছেন আবদুল্লা তুমি কি চাও আর আবদুল্লা উত্তর দিয়েছেন হে আমার রব আমাকে দুনিয়াতে ফেরত পাঠাও যেন তোমার জন্য যুদ্ধ করে আবার শহীদ হতে পারি মৃত্যু পর শহীদ আর কোন মানুষ দুনিয়াতে ফিরতে চায় না কিন্তু শহীদের কাছে তার মৃত্যুর অভিজ্ঞতা এতই সুখকর যে সে দুনিয়াতে ফিরে গিয়ে আবারও সেই মুহূর্তটি করব শহীদদের মর্যাদা নিয়ে। ও ও পুরস্কার নিয়ে অনেক কথা বলা হয়েছে আমরা সেসবের কয়েকটি নিয়ে আলোচনা করব ইনশাল প্রথমেই শাহাদ মর্যাদার মধ্যে একটি চমৎকার হাদিস হল সবুজ পাখির হাদিস এটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ আল্লাহ তখন তাদের রুহকে সবুজ পাখির করেন তারা তখন সবুজ পাখি হয়ে জান্নাতের নদীর উপরে উড়ে বেড়ায় সেখানকার ফল খায় মহান রবের আর্শে ছায়া রাখা সোনার প্রদীপে যে বাসা সুস্বাদু খাবার মজাদার পানীয় শান্তিময় নিবাস উপভোগের পর তারা বলতে থাকে কে আমাদের জানাতে পারবে যে আমরা জান্নাতে জীবিত আছি আমাদের রবের রিজিক প্রাপ্ত হয়েছি তারা যেন জিহাদ থেকে বিমুখ না হয়ে যায় যুদ্ধ থেকে পালিয়ে না যায় আল্লাহ আজ তাজ বলেন আমি তাদেরকে তোমাদের এই কথা জানিয়ে দেব এরপর তিনি নাজিল করেন সুরা আলে ইমরানের আয়াত একশো উনসত্তর থেকে একশো একাত্তর ব্লহ্য فرحين بما آتاهم الله من فضله ويستبشرون وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يلحقوهم مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ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 আর যারা এখনো তাদের কাছে এসে পৌঁছে তাদের পেছনে তার জন্য আনন্দ প্রকাশ করে কেননা তাদের উপর কোনো ভয় নেই আর তারা অনুতাপও করবে না তারা আনন্দ করবে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত অনুগ্রহের জন্য এবং করুণা ভাণ্ডারের জন্য আর নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসীদের প্রাপ্য বিনষ্ট করেন না অর্থাৎ শহীদেরা চাইছিলেন তাদের দুনিয়ার ভাইদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে যেন তারা জিহাদ থেকে পিছু না হটে আল্লাহ তাদের সেই ইচ্ছা পূরণ করেছেন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 তিনি বলেন আমরা আবদুল্লাহ কাছে গিয়ে জানতে চাইলাম কোরআনের আয়াতির অর্থ কি যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদের মৃত ভেবনা বরং তারা নিজেদের পালন কর্তার নিকট জীবিত এবং জীবিকা প্রাপ্ত তিনি বললেন আমরা এই আয়াতের অর্থ আলীকে জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন শহীদদের আত্মাকে স্থাপন করা হবে সবুজ পাখিতে দেহে মোহান আল্লাহ আরশের নীচে ঝুলন্ত ঝাড় বাতির মাঝে তারা বাসা বাঁধবে জান্নাতের ফল থেকে যা ইচ্ছা খাবে এরপর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 আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যায় আল্লাহ যখন দেখলেন তাদের আর কোনো চাওয়া নেই তিনি তাদেরকে জান্নাতের আনন্দ উপভোগের জন্য ছেড়ে দিলেন মর্যাদা হচ্ছে সালামের জবাব বলেন যদি কেউ উহুদের যুদ্ধে শহীদদের কবর জিয়ারত করে তাদেরকে সালাম প্রদান করে তবে তারা প্রত্যেকের সালামের জবাব দেবে এই প্রসঙ্গে এবেন আবি দুনিয়ার বলা একটি ঘটনা আতিন খানির বর্ণনা করেছেন আবি বলেন যে।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 তাতে দেখে মনে হচ্ছিল বুঝি গতকালই তাদেরকে কবর দেয়া হয়েছে ইবেন কাছে বলেন তাদের উপর আল্লা রহমত বর্ষিত হোক বলা হয়ে থাকে উহুদের শহীদদের প্রত্যেকের কবর থেকে মেসকে সুবাস ভেসে আসছিল এই মানুষগুলো সাহায্যা লাভ করেছেন ছিচল্লিশ বছর আগে অথচ তাদের দেহগুলো দেখে মনে হচ্ছিল যে এই মাত্র কবর দেয়া হয়েছে শহীদদের আরেকটি মর্যাদা হচ্ছে তাদেরকে গোসল করার বা জানাজার প্রয়োজন নেই বান্দা যেখানে শাহাদা লাভ করে সেখানেই তাকে কবর দেয়া শুন না কয়েকজন সাহাবি উহুদের শহীদদের মৃতদেহ আলীদের দেখে বললেন তাদের নিয়ে ফিরে যাও আর উহুদের ময়দানেই কবর দাও। মদিনা উহুদের ময়দান থেকে বেশ কাছে ছিল দেহগুলোকে মদিনা নেওয়া যেত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম জিহাদের ময়দানেই সুহাদাদের কবর দিতে বলেন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 তৌফিক দাও যেন আমরা ইমানকে তোমার রহমত হিসাবে দেখি ইমানকে তুমি আমাদের কাছে মুসলিম হিসেবে মৃত্যু দাও আর মুসলিম হিসেবে পরকালে জীবন দান আমাদেরকে সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও অপদস্থ ও উন্মত্তদের অন্তর্ভুক্ত করে দিও না হে আল্লাহ সেই সকল কাফির ধ্বংস করে দাও যারা তোমার রসুলদের ওপর মিথ্যা আরোপ করে তাদের বিরোধিতা করে অত্যাচার করে আর কষ্ট দেয় হে আল্লাহ হে সত্যের রব সেই সব কাফিরদের দিয়ে ধ্বংস করে দাও যাদেরকে তুমি কিতাব দান করেছিলে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা আলোচনা করব উহুদযুদ্ধের শিক্ষা নিয়ে আর সেই পর্বের মাধ্যমে আমরা অহুদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনড্রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া raindropsmedia.org 2015